আসসালামুকুম বরহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ হিরবিলামীন ওালিবতুলমত্তকিন ওসলা আশরফিলাম্বিয়াঈলমুরসলীন নবীনা মুহাম ও আল আলি ও আসাহিহি আজমাইন আবাদ সম্মানিত শ্রোতাও দর্শক শুকমন্ডলী আমরা রিয়াদুলসলিন কিতাব থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছি আজকে যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো অহংকার এবং আত্মপ্রীতি করা হারাম অহংকার গৌরব আত্মপ্রীতি করা হারাম এ বিষয়ে ইতিমধ্যেই কিছু আলোচনা আমরা পূর্বের দর্শে শুনেছি আমরা শুনেছি আল্লাহরবুল আলমিন সুরে কাসাসের তিরাশি নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন تِلْكَ الدَّارُ الْآخِرَةُ نَجَعْلُ هَا رِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوبًا فِي الْأَرْضِ وَلَا أمين او فَسَادَ امی شربو شیش ٹھیکانا جنت اوئی شمس تو منوش ده جنن امی توئر کره چھی جارا متقی بان پرهزگار جارا دنیا اوچو ہوئے تھاکتے چاہینا دنیا فساد ام بیپر جو چاہینا تادر جننو پرهزگار متقی بکتی تادر جنن امی جنت এবং এই এই বাণীও আমরা শুনেছি আল্লাহ তালা বলছেন ওলা তোমরা জমিনে অহংকার এবং গৌরব করে তোমরা জমিনে চলো না এবং আমরা একটি হাদিস শুনেছি আবদুল্লাহ বিন মাসৌতাল আল্লাহ তাল তিনি বললেন রসৌর হাসানা বলেছেন যার অন্তরে এক বিন্দু পরিমাণ অহংকার আছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে একজন ব্যক্তি সে সুন্দর ভালো কাপড় পরা পছন্দ করে ভালো জুতা পরা সে পছন্দ করে অর্থাৎ এটা জানতে চাচ্ছে যে ভালো কাপড় পরা সুন্দর হয়ে থাকা ভালো জুতা পরা এটা কি অহংকারের অন্তর্ভুক্ত তো তিনি বললেন ইন্দন ইহেব্বুল জামাল আল্লা তার সুন্দর এবং তিনি সুন্দর জুতা পছন্দ করেন তো এইগুলির ভিতরে অহংকার নেই অহংকার জিনিসটা কি আল কিবরু বাতুরুল হাক্তি ওয়া হমথুন অহংকার হলোই সত্য জিনিস সত্য জানার পরেও সেটাকে অস্বীকার করা সেটাকে না মানা এটা হলো অহংকার আর একটা কি রামতুন্াস মানুষকে হেউ প্রতিপন্ন করা কাউকে ছোট মনে করা মানুষকে ছোট মনে করে চলা এটা হলো অহংকার এ বিষয়ে একটি বাস্তব আমলের একটা নমুনা আগের হাদেশে আসতেছে তিনি বলেন খানা খাওয়ার সুন্দর কি ডান হাত দিয়ে পানি পান করার সূন্য তরিকাও ডান হাত দিয়ে গিলাসও ধরতে হবে ডান হাতে বাম হাতে ধরে পিছনে ডান হাত দিয়ে ঠাকা দেওয়া এটাও ঠিক না এটাও ঠিক না বলবেন তাহলে এই ডান হাতের ময়লা গিলাসে লেগে যাবে যে তো প্লেটে লাগে নি প্লেট তো পুরোটাই তরকারি দিয়ে লাগানো তো প্লেট যদি ধোয়া যায় গিলাস কেন ধোয়া যাবে না প্লেটও ধোয়া যাবে গিলাসও ধোয়া যাবে আর একটা জিনিস সেটা হলে গিলাস ধরার পূর্বে যদি আমি নোখটাকে চেটে নেই। এবং তাকে ধরি তাহলে গিলাসও অত ময়লা হবে না কিন্তু আল্লাহ বলছেন কুলবি বললো কুলবি তুমি ডান হাত দিয়ে খাও ডান হাত দিয়ে খেতে হয় সামনে থেকে খেতে হয় আমি পারব না মানুষের সামনে যদি কাউকে কিছু বলা যায় তখন সে আবার অনেক সময় আমার এত লোকের সামনে আমাকে বে যদি করলো আমাকে কথা বললো কিন্তু হক জিনিস তুমি একটা অন্যায় করতিস অন্নাটাকে তোমাকে ধরিয়ে দেওয়া হয়েছে বুঝিয়ে দেওয়া হচ্ছে তো বাতরুল হক সত্য জিনিস জানার পরেও যদি সেটাকে অস্বীকার করে না মানে তাহলে এটা অহংকার তো বলছে তুমি ডানহাত দেখাও বলছেন লাস্তাত কলা লাস্তাত মা আমা নাহ ই কিবির বলছেন সে অহংকার করে ওনার আদেশটি মানেন নেই তো আল্লাহ বললেন যদি তুমি নাই পারো তুমি পারবেও না বলছে আমি ডানহার দেখেতে পারি না তো বলছে ঠিক আছে তুই পারবি না বলছেন ফামা রাফাহা ইলা ফিহি সে আর ওই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো দিন ডানহাত তার মুখে নিয়ে আসতে পারে নাই তাহলে অহংকার করেছে এবং আল্লা নবী বদা করেছে বদদোয়া লেগেও গেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে অহংকার কাকে বলে যে সত্য জিনিস হক জিনিস একজন ব্যক্তি অন্যায় করছে বাম হাত দিয়ে পানি পান করছে তাকে বলেন ভাই ডানহাত দিয়ে খান তখন যদি বলে হা তুই তো বড়ো হুজুর হয়ে গেছিস হ্যাঁ তুই তো বড়ো মুলবি হয়ে গেছিস ঠিক আছে যাই কিছু বলুক না কেন আপনি হক কথা তাকে বলে দিয়েছেন সে তাকে মানা উচিত আর সে যদি না মানে যদি উল্টা কথা বলে তাহলে এটা হলো অহংকারের চিহ্ন আর আল্লাহ নবী বলছেন যার অন্তরে একটু অহংকার আছে সে জান্নাতে যাবে না তিনি বলেন আমি রসুল্লাহ বলতে শুনেছি তিনি বলেন আল্লাহ আমি কি তোমাদেরকে জাহান নামে কারা এটা বলে দিব না বলছেন কুল্লুতির প্রত্যেক অহংকারী প্রত্যেক সীমা লঙ্ঘনকারী প্রত্যেক বদবক অহংকার সীমা লঙ্ঘনকারী তাকাব্বুরকারী ফখরকারী এদের সংখ্যা জাহান্নামে সবচেয়ে বেশি হবে এরা জাহান্নামে যাবে وعن أبي سعيد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال احتجت الجنة والنار أبو سعيد خضر رضي الله تعالى عنه تلي بولن رسول الله صلى الله عليه وسلم بولن احتجت الجنة والنار جنة ابن جهنم تارا پرش پر جغرا لگه بطر كي لبتوهي فقالت النار جهنم بولو في الجبارون والمتكبرون আমার মধ্যে থাকবে যারা দুনিয়ায় অহংকার এবং আত্মগৌরব করে চলবে তারা থাকবে আমার মধ্যে অকালাতিল জানা আর জান্নাত বলল দুনিয়ায় যারা দুর্বল গরিব তারা থাকবে আমার মধ্যে ফকদাল্লাহবাইনা হুমা আল্লাহ তালা উভয়ের মাঝে ফায়সালা করলেন কি বলে ইন্নাকি আল জানি তুমি জান্নাত তুমি আমার দয়া এবং রাহমত আমি যাকে দয়া করব তার মাধ্যমে তোমাকে আমি পূর্ণ করে দিবাকি আর নিশ্চয় তুমি হলো আজাব জাহান্নাম তুমি আমার আজাব আমি যাকে চাইব তোমার দ্বারা আমি শাস্তি দেব তোমাদের দুজনকেই আমি ভরে নিব তোমাদের দুজনকে আমি ভরে দিব সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী তো অহংকারের পরিণতি সর্বশেষ পরিণতি সেটা হলো জাহান্নাম তো অহংকার আগে আমরা হাদিস আরও শুনব আসেন আল্লাহ রাখাম কি বলেছেন যে অহংকার এটা হলো আমার চাদর আর যে আমার চাদর নিয়ে টানাটানি করবে আমি তাকে যার নামে শাস্তি দিবাহ তিনি বলেন রসুল্লাহাম বলেছেন अल्लाह तला कैयर दिन ओक्तर दि तकिया देखें ना जेत लंगीटा के टखंड नीचे लटक पड़े अहंकार कर लंगी हक जुब्बा हूँ पजामा हूँ पैंट होक जेटा हा क्यों टाखिर नीचे पड़ाटा हराम तो आल्लाबी केयमतर दिन ओई व्यक्तर दिखे तकिया देखेंकटा आ क्या मत दिन तीन श्रेणी मानुष आल्लाह तक तक बैना तक कथा बोलें ना तक पवित्र करबें ना तरज शायक शस्ति आजाबा हलो जे टैक्नि नीचे कपड़ पड़े कारोपुर एहसान कर आर एहसान बदला चुके खोटा देवसाय मिथ्या बेचा किना তো এহাদিস থেকে জানলাম সেটা হলে অহংকার করে কাপড় নিচে লটকানো এটা হারাম এবং অহংকার ছাড়াও অন্য রেবাইতে আছে যে ব্যক্তি টাকনের নিচে কাপড় পরবে ওই ব্যক্তির ওই অংশটুকু জাহার নামে জ্বলবে সেখানে অহংকারের কথা নেই তো অহংকার করে যদি কেউ নিচে টাকরির নিচে কাপড় পরে এটা তো হারামই আর অহংকার ছাড়াও যদি কেউ টাকরের নিচে কাপড় পরে তারপরেও সেটা হারাম তো অহংকার করলে আরও ডবল সেটা আরও জটিল হয়ে যায় বেশি وان ابي هريره رضي الله عنه قال قال رسول الله السلام الله عليه لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر اليهم ولهم عذاب اليم ابو هريره رضي الله تعالىতিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ثلاثه তিন শ্রেণীর মানুষ এমন আছে لا يكلمهم الله يوم القيامة আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে ولا يزكيهم তাদেরকে পবিত্র করবেন না গুনাহ maaf করবেন ওয়ালায় ইলাইহিম তাদের দিকে তাকাবেন না ওয়ালাহুম আলিম এবং তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে বলছেন শৈখুন মালিক মিথ্যা বাদশাহ আলুন মুস্তাকবির এবং অহংকারী দরিদ্র অহংকারী ফকির তো জিনা তো কারা করবে যুবক যাদের কাছে যৌবন গরম যৌবন উত্তেজিত তাদের দ্বারা জিনা সাব্যস্ত হওয়ার স্বাভাবিক কিন্তু কোন বুড়ো মনে যদি জিনা করে তাহলে এটা অগ্রহণযোগ্য বাচ্চা কেন মিথ্যা বলবে মানুষ তো মিথ্যা বলে যে তা যাদের অধীনেস্থে থাকে তার কাছে কৈফিউ দেওয়ার জন্য মিথ্যা বলে তো আমি যদি প্রধান হই আমি যদি বাদশাহ হই আমি যদি মালিক হই তাহলে আমাকে মিথ্যা বলা তো কোনো প্রয়োজন আমি কার ভাই মিথ্যা বলবো তো বাদশাহ এত বড়ো মর্যাদা থাকে বাদশাহ বাদশা বলতে বাদশাহ হতে পারে বাদশাহ বলতে পরিচালক হতে পারে বাদশাহ বলতে যিনি মানুষের কিছু মানুষের দায়িত্বে যিনি প্রধান হয়ে আসে সেও হতে পারে তো এই ব্যক্তি মিথ্যা বলা চলবে না কেন বলা চলবে না যে তোমার অধীনস্থে যারা আসে তারা তোমার ভয়ে অনেক সময় মিথ্যা বলা এটা অসম্ভব কিছু নয় কিন্তু তুমি যখন পাওয়ারফুল ব্যক্তি তাহলে তুমি কার ভয়ে মিথ্যা বলছো এই ধরনের মানুষের লাপাক কেমন দিন তাকাই দেখবেন না যদি অহংকার করে তাহলে আল্লাহ তাতে তাকাবেন না সম্মানত শ্রোতাও দর্শক মন্ডলী এই মুহূর্তে ছোট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ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 कुरान भोजवार जन्ए ज्ञान रखा जरूरी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 शुक्रवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटादेश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 रक्षा देखा सवार ऊपर रक्षा कारी बुधवार सन्ध्या साढ़े छप्रचार दोपुर साढ़े बारोटाय बांगे बांग الحمد لله والسلام على الرسول الله سمارة و سرطة و دشق مرد لنا برو تير پور به وحن كار تكبر کرر پور رنوتي اي بشي عمرا علو اجانا شو نيارسلام اي بان امرو شو نيارسلام اللهم نبسان بوله چنجي قيامو تي دين تين سيانين منوشكي عالاترا تاد شو نيو قطابول بينا تاد دي تاكياد بينا تادر که پو بيترو کر بينا تاد جنوش كوتين شاستی روی چه وانو قال. قال رسول الله سلام العزو از والكبرياء و رداي فمن ينازعني في واحد منهما فقد عذبته رواه مسلم الله الرسول বলেছেন যে العز زياري عزত এটা হলো আমার চাদর আমার লঙ্গি والكبرياء و رداي আর অহংকার এটা হলো আমার في واحد منهما কেউ যদি এই দুটা থেকে কোন একটাই যদি আমার সঙ্গে চকাধাব তুহু আমি তাকে অবশ্যই অবশ্যই শাস্তি দিব ইজ্জতের মালিক আল্লাহ এবং গর্ব অহংকার করা মালিক তিনি এই সব দুনিয়া সৃষ্টি করেছেন জমিন আসমান সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন মানুষকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন হাত পা সব কিছু তিনি দিয়েছেন তিনি যদি তৌফিক না দেয় আমি এক পা আগে বাড়তে পারবো না তিনি যদি চোখের দেখার মতো খোঁজ জ্যোতি না দেয় আমি এখনই অন্ধ হয়ে যাব। তিনি যদি কানে শোনার মতো ক্ষমতা না দেয় আমি কিছু শুনতে পারবো না সব কিছু তারই অবদান বিদায় সে অহংকার করতে পারে আর আমি একজন একটি ক্ষুদ্র বীর্য থেকে যে আমাকে সৃষ্টি করেছে তো আমি কিসের গর্ব করব আমার কিসের অহংকার করা আছে ওয়ানহু আন্না রসুরসম কল বাইনামা রাজুন্ন এম সি এফি হুল্লিন তুহ নফসুহু রাসাহু রসাহু এখতালফি মাসিয়া সাজিয়ে সে বের হয়েছে মুরাদু এবং মাথায় চিরুনি করে সুন্দরভাবে ভাবে সেজে বের হয়েছে এক তালুফি মাসিয়াতি সে তার চাল চলনে অহংকার ভাব নিয়ে চলছে কাপড়ও ভালো পড়েছে। মাথায় চিরণীয় করেছে এবং হাঁটতেছে একটু অহংকার করে বলছে ঈদ হাসাফ আল্লাহবিহি হঠাৎ করে আল্লাহ তারা তাকে জমিনে ধুসিয়ে দিয়েছেন জমিনের ভিতরে তাকে ডাবিয়ে দিয়েছেন ওহো এতা জল জলফিল কেয়ামাকে কেয়ামত পর্যন্ত জমিনে ধুসতেই থাকবে সে ডাবতেই থাকবে সে তো আল্লাহর পক্ষ থেকে আসা সুন্দর কাপড় পরা সুন্দর জুতা পড়া এটা অহংকার চিহ্ন নয় কিন্তু অহংকার কখন হবে যখন এগুলি পরে আমি নিজেকে মনে করবো যে আমি কি হনুরে এগুলি পরে যখন আমার যখন নিজেরও আত্মগর্ব করব অহংকার করব তখন সেটা এগুলি তখন অহংকারে পরিণত হয়ে যাবে তাহলে সঠিক যে জিনিসটি সেটা হলেই যে না সবার সঙ্গে মুসলমানের সাথে রোহা মা উবাইনাহুম পরস্পর মহব্বতের মাধ্যমে একই সঙ্গে মসজিদে যে সলাচদায়ী করা কোন মুসলমান মানা গেলে তাদের সঙ্গে জানাতা শরিক খাওয়া को व्यक्ति असुस्थ हमले रुगी देखते जावा दावत दिले से दावाते शरिक खावा मानुष्टर भेजे चलाफे करा कारो को देखले बाधा देवा भलो क्यों उपदेश देवा यह परस्पर सहयोगितार्धमे तो एक सुंदर परिवेश गठते क्योंकि ना जो निजे के आलदाता तो ये ठीक ना अहंकार अहंकार पर अध्याय सामने आसते चेष्टा हल हसनूल होलक সুন্দর চরিত্রের অধিকারী হওয়া অহংকার করলে জাহান্নাম আর অহংকার না করে যদি আখলাকে সুন্দর বানানো যায় চরিত্র যদি সুন্দর হয় মানুষের জন্য যদি নরম এবং কমল মনের মানুষ হতে পারি তাহলে তার পরিণাম কি এ বিষয়ে আমরা আজকের অধ্যায় শুনবো ইনশাআল্লাত এ বিষয়ে আল্লাহ বলেন সুরে নুন চার নম্বর আয়াত ওয়া খালা আলাহিম আল্লাহরুল আলমিন নবী করিম সাল্লাম সম্মুখে বলেছেন যে হে নবী সালাম আপনি অতি উচ্চ চরিত্রের অধিকারী আপনি অতি উৎকৃষ্ট চরিত্রের অধিকারী ওকাল আল্লাহ তাল আরও বলেছেন সুরে আল ইমরান একশত চৌঁয়ত্রিশ নম্বর আয়াত ওয়াল কাল ওয়াল নাস ওই সমস্ত লোক যে তার রাকে চিবিয়ে ফেলে আজের তার রাগকে হজম করে ফেলে দেয় আনিন নাস এবং মানুষদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ ইহেব্বুল মোহসেন আল্লাহ তালা এই এহসানকারীকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা নেকর এবং ভালো মানুষের গুণাবলী বলতে যে উনি বলেছেন যে সৎ মানুষ বলে ওই মানুষকে সৎ বলে গুণ্য করা হবে আল কাদমিন আল গাইদ যে রাগকে কন্ট্রোল করে রাগকে গিলে ফেলে দেই। এবং তার সামনে কেউ যদি কোন অপরাধ করে আহিন ক্ষমা করে দেয় মাফ করে দেয় মনে করে আমি তিনি বলেন রসুরাম উনি সকল মানুষের চাইতে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এই আনাসি তার বাস্তব উনি যে বললেন যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী চিনি ছিলেন তার প্রমাণ প্রমাণ উনি নিজে বলছেন আর একটি হাদিসে আগে আসতেছে যে উনি বলছেন যেটা আমরা পরবর্তী শুনবো ইনশাআল্লাহ যে আমি ওনার খেদমত করেছি দশ বছর আমাকে কোনো দিন কোনো কাজ না করতে পারলে বলে নাই কেন করো নাই আর কোনো কাজ করে ফেল দিয়েছি আর সেটা আমার ভুল হয়ে গেছে আমাকে এটাও বলে না তুমি করলে কেন আনাসা জিয়া আল্লাহ আরেকটা হাদিস প্রণা করেন সেটা হলেই বলছেন মা মাসিস্তু দিবা জনওয়ালা হারিয়ানি সালাম আমি কোনো পশ্মি অথবা রেশমি কোনো জিনিস স্পর্শ করি নাই বেশি নরম রসুল্লা সালামের তালুর চাইতে বেশি নরম রেশিম ও আমি কোনো স্পর্শ করি নাই আল্লাহ রবীলামের হাতের যেটা তালু ছিল এটা অত্যন্ত নরম ছিল রাবি বলছেন যে এত নরম যে রেশমি এবং পশ্মীর চাইতেও ওনার হাতের তালুটা নরম ছিল বেশি ওলা সামাম তু রা ইয়াহ কত আতামিন রা ইহাতে রসুলাম এবং আমি রসুলামের যে শরীর থেকে যে সুগন্ধ বের হতো এত সুগন্ধ আমি অন্য কোনো জিনিস আমি পাই নাই ওয়ালাকদ হদাম তু রসুল আল্লাহ আসালাম আসার সিনীন এই যে বলছে ওয়ালাক হদম তু রসুলাম আশার সিন আনাস বলছেন আমি রসুল সাসলামের দশ বৎসর খেদমুত করেছি ওনার কাছে কাজ করেছি ফামা কাল আলী কত্তু উফ উনি কোনোদিন উপশব্দ ব্যবহার করেন এটা করলে এ ধরেন উপশব্দ ব্যবহার করেন নাই ওয়ালা কল আলী শাই ইন ফালতাহু লিমা ফালতাহ আর কোন জিনিস যদি আমি কোন করেই ফেলে দিয়েছি কোনো ভুল হয়েই গেছে তো উনি জিজ্ঞেস করেন না যে তুমি এটা কেন করলে এই এইভাবে করেন বলে নেই আলা কিদা আর যে জিনিসটা আমি করি নাই সেটা সম্পর্কে উনি বলে নাই যে তুমি কেন করলে না তো এরকম কোনো পৃথিবীতে এরকম কোনো কোনো মালিক আছে যে দশ বৎসর যাবত একজন চাকরকে সে যখন কোনো অন্যায় করবে সে অন্যায়ের কোনো প্রতিবাদও করবে না এই জন্য বলা হয়েছে আপনি যে চরিত্রের অধি অধিকারী এই চরিত্র হলো সর্ব উচ্চ চরিত্র এ الصعب উপর পৃথিবীর আর কোন মানুষ পৌঁছতে পারে নাই ওয়ানি সাবিবনি জসামা রাদিয়াল্লাহু আনহু ক্বাল আহদাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিমারান وحশিয়্যান ফারদাহু আলাইয়া আহাদ তু রসুল্লা সাল্লাম হেমারান ওয়াহসিয়ান আমি একটি ওয়াহি গাধা রসুলামকে হাদিয়া হিসেবে দিলাম উনি হজে আসতেছিলেন তো আমি পথে পেয়ে ওনাকে আমার একটি ওয়াহি গাধা শিকার করে নিয়ে ওনাকে দিলাম ফরাদ্দাহু আলাই আল্লাহ সাল্লাম সেটাকে প্রত্যাখ্যান করলেন বলছে আমি তোমার হাদিয়া নিতে পারবো না গ্রহণ করলাম না তো আল্লাহ আসলাম যখন তার চেহারার একটু মলিন হওয়া দেখলেন যে তার হাদিয়াটা গ্রহণ না করার কারণে সে বেচারা মনে কষ্ট পেয়েছে তার চেহারা দিকে বোঝাচ্ছে তো কল তখন তিনি বললেন ইন্না ইল্লা ই বলছে আমি তোমার এই হাদিয়াটি এই জন্য প্রত্যাখ্যান করলাম যেহেতু আমি এহরাম অবস্থায় আছি যেহেতু আমি হজের উদ্দেশ্যে এহরাম অবস্থায় আছি যদি এহরাম অবস্থায় না থাকতাম তাহলে আমি তোমার এই হাদিয়াটি গ্রহণ করতাম বোখারি মুসলিম হাদিস তো এহরাম অবস্থায় কেউ হাদিয়া দিলে নেওয়া যায় না যায়। এহরাম অবস্থায় হাদিয়া নেওয়া যায় কিন্তু এই হাদিয়াটি যে দিতে চাচ্ছেন সেটি ছিল শিকারি উনি শিকার করে এনাকে দিতে চাচ্ছেন তো এহরাম অবস্থায় কিছু কাজ নিষিদ্ধ আছে যেগুলি করা যায় না হজে যখন এহরাম বাদা হয় মেয়ে কাত থেকে তখন কিছু নিষিদ্ধ কাজ আছে যেগুলি করা যায় না নোখ কাটা যায় না শিলায় যুক্ত কোনো কাপড় পরা যায় না ওই দুই সাদা কাপড় ছাড়া কোন পশুর শিকার করা যায় না এগুলি কিছু নিষেধ আসে বিবাহ করা যায় না বিবাহর প্রস্তাব দেওয়া যায় না তো যেহেতু শিকার করাও হারাম তো কেহ যদি কোনো জিনিস শিকার করে নিয়ে এসে আমাকে দেয় সেটা নেওয়াও হারাম এই উনি বললেন যে আমি যদি এহরাম অবস্থায় যেহেতু আমার উপর নিষেধ শিকার করতেও পারবো না শিকার এই জিনিস আমি গ্রহণ করতেও পারবো না আমি যদি এহরাম অবস্থায় না থাকতাম তাহলে আমি তোমার এই হেদেটি গ্রহণ করতাম তো আল্লাহ ইসলাম সালাম এটাই হল তার আখলাখ মানুষকে কষ্ট দিবেন না যখনই অনুমান করছে যে এই ব্যক্তির হাদিয়াটা না নেওয়ার কারণে মনে একটু কষ্ট হয়েছে তখন তাকে বুঝে দিয়েছে যে দেখো এই জন্য আমি তোমার কাছ থেকে হাদিয়া নিলাম না সম্ভাবত শ্রোতাও দর্শক মন্ডলী এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা সামনে দর্শে আমাদের সামনে আসবে তো আজকের মতো এখানেই দর্শ শেষ করছি আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে যেন সুন্দর চরিত্রের অধিকার হওয়ার যেন তৌফিক দান করেন পাক যেন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন ও আখরীয় দাওয়ানা আর আলহামদুলিল্লাহ হিয়রবুল আসসালামুকুম বরহম লি সম্পদ বাড়বে সুরক্ষিত এবং পবিত্র থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়ন ব্যাংক আটচল্লিশ বার্মিংহাম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 सिकते, देश देखुन, राशे दीन, सुधु पीस क्यों तर खाँटी प्रतनिधि बना जाए खोलाफा राशे दिन प्रति रविवार मंगलवार और बृहस्पतिवार सन्ध्या छटाय पुनः सम्प्रचार दोपुर देर टाय बांगे पिस